والسلام আসসালামুক রহমত লিক বিসমি রহিম আলহমদিল রবীন্ন ওসলা সঈদুলমুরসলীন মহমদলাসানি আল্লান আবাদ ফউজবাহিমিন বসমি الحق অলি ফুলকিয়াতকি الناس لا আকসর সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফকরবুল আলমের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিলক পিয়ানবী মাহমুদুর রসুল্লাহ সাল্লিসের প্রতি আজকে আপনাদের সামনে তফসির করব সুরাতুর রাত থেকে মহান আল্লাহ ইরশাদ করছেন আলী ফলাম ইমরা এগুলি হচ্ছে বিচ্ছিন্ন হরফ যেগুলিকে আল্লাহ ফরবুল্লা আলম বিভিন্ন সুরাত শুরুতে নিয়ে এসেছেন আল্লাহ ফে বলছেন তিলকা আয়াতুল কিতাব এগুলি হচ্ছে কোরআনে কেরিমের আয়াতসমূহ ওয়াল্লাজি অন জেলা এলে এখে আমি রব্বেকাল হাক আর যা কিছু হে নবী তোমার প্রতি নাজেল করা হয়েছে সেগুলি তোমার রবের পক্ষ থেকে চিরসত্য ওয়ালাকিন্ না আকসান তবে অধিকাংশ লোক বিশ্বাস করে না তাতে যে সব ঘটনা বলি রয়েছে সেগুলি চিরসত্য তাতে যে সব আহকাম বিধি বিধান রয়েছে সেগুলি চিরসত্য তাতে যে সব আকিদা বিশ্বাসীর বিষয় রয়েছে মৌলিক বিষয়গুলি রয়েছে ইমানের বিষয় রয়েছে সেগুলি চিরসত্য আল্লাহ রাফা আসামাওয়াতে বেগাইয়ের আমাদিন তারাও না আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহকে উঠিয়ে রেখেছেন ঊর্ধ্বে বেগাইর আমাদিন বিনা কোনো স্তম্ভে তারাও নাহা যা তোমরা দেখতে পাচ্ছ সোমাস্তাওয়া আলাল আর সতঃপার তিনি আরো সে উপর সমুন্নত হয়েছেন ওসাক্ষারা শামসাওয়াল কামার সূর্য এবং চন্দ্রকে নিয়মের বন্ধনে বসীভূত করে দিয়েছেন আল্লাহ আল্লাপাক রব্বলাম সূর্য চন্দ্রের জন্য যে নিয়ম নীতিমালা নির্ধারিত করেছেন তাতেই আল্লাহ পাক আল্লাপাক সবকে বসীভূত করে দিয়েছেন কল্ল ইয়াজরিল আজ আলী মোসাম্মা এর প্রত্যেকটি গতিশীল হয়ে রয়েছে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক যতদিন পর্যন্ত এসবকে রেখেছেন দুনিয়াতে আর যখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে ধ্বংসের কিয়ামত হয়ে যাবে তখন এসবগুলি খসে পড়ে যাবে সবকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ ফাকরব্বুল আলম এরশাদ করেছেন ইউফাসেল আয়াত আল্লাহ ফাকরাবুল আলম বিশদভাবে বর্ণনা করেন আয়াত সমূহকে লা আল্লাহ কুমবেলি কায় রেকু কেনুন যাতে করে তোমরা তোমাদের প্রতীক পালকের সাক্ষাতের প্রতি বিশ্বাস করতে পারো সেই সত্তা যিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন মাদ্যানে হচ্ছে সম্প্রসারিত করা তাহলে বোঝা যাচ্ছে যে জমিন কোনো কিছুর সাথে ছিল যেমন কোরআনে কেরিমার একটি আয়তি আল্লাহাক বলেছেন যে তারা জানে না আসমান জমিন একে অপরের সাথে জড়িয়েছিল তাকে পৃথক পৃথক করে দিলাম তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন এই জমিনকে আল্লা বাদা জালেকা দাহা আল্লাহ পাক প্রথম জমিনকে সৃষ্টি করেছেন তারপরে তাকে বিছিয়ে দিয়েছেন বসবাস যোগ্য করে দিয়েছেন ওয়া জা আল্লাফিহা রাওয়াসিয়া এবং তার উপর পর্বতমালাকে আল্লাহ পাক স্থাপিত করেছেন ওয়া আর হানা এবং নহরসমূহকে প্রবাহিত করেছেন অমিন কল্লে সামারাত এবং প্রত্যেকটি ফল মূলের গাছকে জা আলাফিহা জৌ যাইনি জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন নর এবং মাদি করেছেন যেমন বলা হচ্ছে গাছপালা সম্পর্কে ফলের এই রকমই জাহালাফি হাজা উজাইনিস আল্লাহফাক জোড়া জোড়া করেছেন অর্থাৎ দুই রকমের সাদ করেছেন কোনোটা মিষ্টি কোনোটা টক কোনোটা সাদা কোনোটা কালো এইভাবে আল্লাহ ফাকরব্বুল আলমিন জোড়া জোড়া করেছেন নির্বাখা হইতে পারি এবং শিল্লাইল নাহারা এবং ও রাত আল্লাহ আল্লাহাক দিনের ওপর আবরণ টেনে দেন রাত দিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন দিনকে ঢেকে দেন ইন্নফিজ্লিয়াতি ইতফা করুন ইশ্চয় এতে চিন্তাশীল জাতির জন্য বহু নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার জন্য মহনাল ইরশাদ করেছেন ওফিল আর্জ কিতাউ মজাওয়িরাত ও জন্না তুমিন আনামি নখিল উনসিন সিনওয়ান ইস্কা বে মা ইন ওহদ ওবা জাহা আলা ফিল ইন বাদ ওকুল ইনফিজা লকআল কৌমিউন মোহনাল ইরশাদ করছেন যে এই পৃথিবীতে জমিনে কিতাউম তাজিরাত বিভিন্ন ভূখণ্ড রয়েছে কেতাওন পৃথিবীতে বিভিন্ন ভূখণ্ড রয়েছে মোতাজা ওয়েরাত যেগুলি পরস্পর সংলগ্ন রয়েছে এক জমিনের অংশ আরেক জমিনের সাথে মিলে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের কোথাও বেলে মাটি কোথাও দোয়াঁশ মাটি কোথাও এটেল মাটি কোথাও কালো মাটি কোথাও সাদা মাটি কোথাও লাল মাটি কোথাও পাথর মিশ্রিত মাটি এইভাবে আল্লাহ ফাকরবুল আলমিন এই জমিনকে সৃষ্টি করেছেন ওয়াজান্নাতমিন আনাব এবং আঙ্গুরের বাগান রয়েছে ওয়জার অন শস্য ক্ষেত রয়েছে অন্য খেজুর গাছ রয়েছে সিনওয়ান শাখা বিশিষ্ট এবং শাখা বিশিষ্ট নয় কোনো গাছে শাখা রয়েছে বিভিন্ন আর কোনো গাছে শাখা নেই শুধু একটি কাণ্ডের উপর দাঁড়িয়ে রয়েছে ইউসকাবে মাইন ওয়াহেদ অথচ সমস্ত গাছপালা একই রকমের পানি থেকে শিক্ত আল্লাপাক বলছেন অন্নফজেল ও আলা আল ফিল ওকল এবং এককে আরেকের ওপর আমি স্বাদের দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে কোনোটাতে বেশি স্বাদ কোনোটায় কম স্বাদ কোনোটায় একরকমের স্বাদ আর একটা আরেক রকমের স্বাদ এভাবে আল্লাহ ফাকরব্বুল একটিকে আরেকটির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন ইন্নাফিজ আলিক্লা কৌমিয়া নিশ্চয়ই এতে যারা জ্ঞানব্যান ব্যক্তি তাদের জন্য নিদর্শন রয়েছে ওয়াইন তাজা ফাজাবন কৌলাক তুরাবান জদিদ আর হে নবী তুমি যদি আশ্চর্য হাওল তাহলে আশ্চর্য হার বিষয় নয় বরং তাদের কথা আশ্চর্যজনক যে তারা বলে আয়ে কন্যা যখন আমরা মাটি হয়ে যাবো আইনফি খালকিন জদিদ মরে যখন আমরা মাটিতে মিশে যাব তারপর আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে উলায়ক আল্লিনা কফা রুবে রিম এরাই তো তাদের প্রতিপালকের সাথে কুফুরি করেছে বাউলায় কাল আগলাল ফি আনা আর এরাই সেই লোকেরা যাদের গলায় লোহার শিকল পরিয়ে দেওয়া হবে পাউলায় কাহাবুন্না রেহ ফিহা খালেদুন এবং এরাই জাহান নামের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল থাকবে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াস্তা জেলুন আক বিসাইয়া আতে কাবুল আল হাসানা ওকাতখাল আতিন কাবুল হিমাস আর তারা হে নবী মোহাম্মদ সাল্লি আসলাম তোমার সাথে তাড়াহুড়া করে বিশ্বইয়াতে আজাবের জন্য কাবুল আল হাসানা কল্যাণের পূর্বে তারা কল্যাণ চায় না কল্যাণের আগে তারা তাড়াহুড়া করে যে হে মোহাম্মদ তুমি যে আমাদেরকে ধমক দিচ্ছ আজাবের যদি আমরা না মানি তাহলে কোথায় তোমার আজাব ওকাদ খালাত হিমুল মাসুলাত অথচ তাদের পূর্বে এরকম বহু দৃষ্টান্ত অতীত হয়ে গেছে আল্লাপাকে এরকম বহু জাতি তাড়াহুড়া করেছিল তাদেরকে ধ্বংস করেছেন আর এসব কথা তারা জানে ওয়াহিনা রব্বা কালাজু মগফিরাত আলাজুল মহিম আর জেনে রাখো হে নবী মোহাম্মদ তোমার প্রতিপালক মানব জাতির অন্যায়ের জুলমের ওপর তাদের জন্য অতি মার্জনা কারি ওয়াইন রব্বা কালা সদিদুল্ল কাব এবং তোমার প্রতিপালক অত্যন্ত কঠোর শাস্তিদাতা মহান আল্লাহ এর সাদ করছেন হাদ আর কাফিররা বলে থাকে লাউলা উন আলি আয়াতি এই নবী মহম্মদ সাল্লাহ প্রতি তার রবের পক্ষ থেকে কোনো বড় ধরনের নিদর্শন বড় মজেজা কেন আসে না সাফা পর্বতকে আমাদের জন্য সোনা বানিয়ে দেবে অথবা মক্কার পাহাড়গুলিকে সরিয়ে দিয়ে এখানে নহর নদী নালা প্রবাহিত করবে এই ধরনের কিছু দেখাক না কেন ফেরেশ তাকে নামিয়ে দেবে মৃত ব্যক্তি আমাদের সাথে কথা বলবে তাহলেও তো আমরা বিশ্বাস করব। এন না মা আনতামুন যে আল্লাহা বলছেন হে নাভি তোমার নিদর্শন নিয়ে আসা মজেজা নিয়ে আসা এটা তোমার আয়িত্বে নয় ইচ্ছা তোমার তো কাজ হচ্ছে যে তুমি একমাত্রের জন্য হৃদায়তিক পথ প্রদর্শনকারী আল্লাহ করেছেন তাগিদুল আরহাম ওকুল্লাইন মার আল্লাহ বলছেন আল্লাহ আকরবুল্লা আলমিন ভালো করে জানেন মা প্রত্যেক নারী তার গর্ভে কি বহন করে আছে বা কি বহন করবে ছেলে হবে না মেয়ে হবে না উভয় রকমের হবে না হবে না আল্লাহ ভালো জানেন অমাত আগিজল আর হাম অমাত আজদাদ এবং জরায়ুতে কি যা কমছে অমাত আজদাদ আর যা বাড়ছেই কম হচ্ছে না বেশি হচ্ছে ওজন কি হচ্ছে কি অবস্থায় রয়েছে কেমন রূপ হচ্ছে আল্লাহ আল্লাপাকে সম্পর্কে সম্যজ্ঞানী ওকুল্ল সাইন এন্দাহ মেকদার এ প্রত্যেক বস্তু তার নিকটে সুপরিমিত রয়েছে আল্লাহ ওয়াস কবির সে আল্লাহ অবির আল মুমন জাহার আবে মুফিন বিসার উমিন কুম তোমাদের ব্যাপারটি আল্লাপাকের সামনে সমান মান আসরাল কওলা তোমাদের মধ্যে কেউ আস্তে কথা বলুক কমান জাহার আবেহী আর কেউ প্রকাশ্যে কথা বলুক ওমান হওয়া মুস্তাফেন আর কেউ রাত্রে লুকিয়ে থাকুক অসার এবং বিন্ নাহার অথবা দিনে প্রকাশ্যে চলাফেরা করুক আল্লাহ পাকর্বুল আলমের নিকটে সব কিছুই সমান তিনি গোপনীয় প্রকাশ্য সমানভাবে জানেন ওই রকমই যেই ব্যক্তি রাত্রে লুকিয়ে থাকে তাকেও ওইভাবে জানেন যেভাবে দিনে যে চলাফেরা করে প্রকাশে তাকে জানেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমি আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছি এমন ব্যবসা ইসলাম হারাম করেছে যে ব্যবসাতে ধোকাবাজি আছে সুদমুক্ত বাণিজ্য নীতি আল্লাহ এবং তার রাসুল সুদকে হারাম ঘোষণা করেছে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 शुदू आल्लाह उपासना चान्नाथ सब बड़ नियमत होल्लाबुल आलिम दर्शन लाभ कुरान आदेशर কেন আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি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 আয়াত নম্বর এগারোতে মোহান আল্লাহ ইরশাদ করছেন যে আল্লাহ পাক রবুল্লা আলমিনের পক্ষ থেকে মানুষের সামনে মানুষের পিছনে পাহারাদান নিযুক্ত করা রয়েছে অর্থাৎ আল্লাহ পাকের ফেরিস পাহারা দিচ্ছেন তাদের আমল নিয়ে তাদের আমলগুলি কর্মগুলি লিখার জন্য ভালো এবং মন্দ তাদের ডানে বামে থেকে ফেরস্তাগুন লিখতে আছেন এই আল্লাহ আল্লাপাক মানব জাতিকে কোনো অনিষ্ট থেকে বাঁচাতে চাইলে এই আল্লাপাকের মালায়কা ফেরেশ তাদের মাধ্যমে আল্লাহ পাক তাদের হেফাজত করে থাকেন এবং এদেরকে মোয়াক্কেবাদ বলা হয়েছে তারা যেহেতু পালাক্রমে এসে থাকে যেমন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াত আবু নফিকু মালায় কৌতুম বিায় কৌতুম নাহার তোমাদের মাঝে পালাক্রমে ফেরস্তাগন আগমন করে থাকেন আল্লাহর পক্ষ থেকে রাত্রে একদল ফেরিস্তা দিনে একদল ফেরিস্তা আল্লাহ পাক বলেছেন ই আহফাজুন আহমিন আমরিল্লা আল্লাহ পাকের আদেশ থেকে তাদের রক্ষণাবেক্ষণ করে তাদের হেফাজত করে ইন আল্লাহরিন্তাগাইয়রুম আবে আনফুসহিম আল্লাহ পাক এখানে আরেকটি নীতিমালা বর্ণনা করছেন নিঃসন্দেহ আল্লাহ পাক লাগাইয় রুমা বে কৌমি কোনো জাতির অবস্থায় পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থার নিজেই পরিবর্তন না ঘটান যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না ঘটাবো আল্লাপাক আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে না সে ভালোর ক্ষেত্রে হোক অথবন্দের ক্ষেত্রে হোক সুতরাং কেউ যদি সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে সৎকর্মশীল হয়ে যায় ইমানকে সুন্দর করে তো আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটাবেন এবং আল্লাপাক আমাদেরকে সম্মানিত করবেন আমাদেরকে সাহায্য করবেন যে ওয়াদা আল্লাহ করেছেন ওয়াকান হাক্কান আলী নাসুল মিনীন আর এইভাবে আমরা যখন আল্লাহর দিন থেকে সরে গেছি আল্লাহর দিনকে আমরা পিছনে ফেলে দিয়েছি আল্লাহর দিনকে সীমিত করে দিয়েছি আমাদের জীবনের একেবারে সংকীর্ণ ক্ষেত্রে আবদ্ধ করে দিয়েছি আমরা ব্যক্তি জীবনেও অল্প সংখ্যক লোকই এই ইমান ইসলামের বাস্তবায়ন করে থাকি তখন আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে আমাদের ওপর শাস্তি আর আজাব নামিয়ে দিয়েছেন আল্লাহ ফাক এরশ্বাদ করেছেন ওয়াইজা আরা আল্লাহ বি কৌমিন সু যখন আল্লাহ পাক কোনো জাতির সাথে কোনো অনিষ্টের ইচ্ছা করেন ফালা মারাদ্দাল্লাহু তার খণ্ডন কেউ করার নেই কেউ তা সরাতে পারে না ওমা আলহমিন দু নিহি ওয়াল আর আল্লাহ ছাড়া তাদের জন্য কেউ অভিভাবক নেই কোনো বন্ধু নেই যে তাদের সাহায্য করবে সাহাবা সেকাল আল্লাহ সে সত্তা যিনি বিদ্যুৎ দেখিয়ে থাকেন তোমাদেরকে খৌফামা আীতিকর এবং আশা সঞ্চারক হিসাবে যাতে ভয়ও লাগে যে হাই কি হবে বিদ্যুৎ চমকাচ্ছে আর আশাও হাই যে হয়তো বৃষ্টি বর্ষণ হবে যার দ্বারা পৃথিবীতে বরকত নেমে আসবে এবং ভালো ফসল হবে ভালো ফলমূল হবে বাগানে আল্লাহফাক বলছেন ওয়ুন শেয় সাহাব আেকাল এবং আল্লাহ ফাকরব্বুল আলমিন সৃষ্টি করে থাকেন ভাড়াক্রান্ত মেঘমালা এমন মেঘমালা আল্লাহ ফাকরব্বুল আলমিন উত্তোলিত করে থাকেন আমাদের উপরে যেই মেঘমালা বৃষ্টিতে ভাড়াক্রান্ত হয়ে থাকে পয়সা ব্যেহ রাদ বেহাম দেহি ওয়ালমালা একাতমিন হেফা দেহি আর বজ্রনাথ যে রয়েছে আল্লাপাকের প্রশংসা বিজড়িত তসবিহ পাঠ করে অল মালায়কা এবং ফেরেস্তাগন আল্লাহ পাকের তসবিহ পাঠ করে তার প্রশংসা বিজড়িত মিন খিফাতে তার ভয়ে আল্লাহর ভয়ে ফেরিস্তাগণ ভিতু আল্লাহর ভয়ে বজ্রনাদ ভিত যেই বজ্রের আওয়াজ হয়ে থাকে বিকট শব্দ হয়ে থাকে সেটিকে রাত বলা হয় অয়ুর সেল সকা সায়কাতন বহু বচন আর যে বজ্রপাত হয়ে থাকে তাকে সায়কা বলা হয় এবং আল্লাহ পাক রব্বুল আলমিন বজ্রপাত করে থাকেন ফায়ুসিউ বা বেহা মাসা আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার উপর আঘাত করে থাকেন অহম ইজাদাফিল্লাহ আর এরা আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডা করে থাকে এরা তর্ক বিতর্ক করে থাকে কেউ আল্লাহকে মানে তো আবার কেউ আল্লাহকে মানতে রাজি নাই কেউ আল্লাহর দিনকে গ্রহণ করে কেউ আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করে অহুয়া শদীদুল মেহাল অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছেন বড়োই শক্তিশালী আল্লাহ ইরসাদ করছেন হাক সত্যিকার আহ্বান প্রার্থনা তারই প্রাপ্য সত্যিকার অর্থে আপনি আল্লাহকে যে ডাকবেন এটা হচ্ছে সত্যদিন আল্লাহকে ডাকাটা হচ্ছে চিরসত্য এবং সত্য ইবাদত এবং তিনি হচ্ছেন বারহাকুদ সত্য মাবুদ। ওল্লাজ ইয়াদামিন্দু নেহি আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে অন্যকে ডেকে থাকে বুজুগকে ডেকে দেবী দেবীকে ডেকে থাকে অন্য উপাস্যকে ডেকে থাকে লা লায়াসীব আল্লাহমী তাদের কোনো ডাকে কোন রকমের সাড়া দিতে পারে না ইসেতে কফে এল আলমা বরং এর উদাহরণ বলা যেতে পারে যে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি দুই হাতকে সম্প্রসারিত করেছে পানির দিকে পানির দিকে হাত বাড়িয়ে রয়েছে লিয়াবুল গাফাহ যাতে করে পানি তার মুখে পৌঁছে কিন্তু সেই পানি যতক্ষণ পর্যন্ত মেহনত করে নিয়ে মুখে পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত পানি কখনও তার মুখে আসবে না অমাহাবে বা লেগে অথচ এই পানি শুধু হাত লম্বা করে বাড়িয়ে দিলেই মুখে পৌঁছবে না আমা অমা দুয়াউল কাফির ইল্লাফিদ্দলাল আর কাফেরদের আহ্বান নিষ্ফল ব্যতীত আর কিছু নয় কাফেররা আল্লাহ ছাড়া অন্যকে যে ডেকে থাকে এর পরিণাম যে নিষ্ফল ছাড়া কোনো সফলতা এতে নেই আল্লাহ ফাকরাবুল আলমিন مبر پنتے انچا کی تعداد سکال اللہ پاک رب المین یہ آتے آسمان রয়েছে تا سیزدار কথা। বর্ণনা করেছেন তাহলে আল্লাহ পাককে সেজদা করে সমস্ত ফেরিস্তাগণ যারা আকাশে রয়েছেন পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে আল্লাহ পাককে সেচদা করেন মানুষ এবং জিন্দের মধ্য থেকে যারা মমিন তারা স্বেচ্ছায় সেচদা করে তাও আন আল্লাহ পাক বলেছেন আর যারা মমিন নয় আল্লাহকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে তাদের যতটা স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন সে সব ক্ষেত্রে তাহলে তার অনিচ্ছাকেই তো আল্লাহকে সেচদা করে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের সৃষ্টিগত যে নীতিমালা রয়েছে সে নীতিমালা মোতাবেক তারা পৃথিবীতে জীবনযাপন করে একে বলা হয়েছে আল্লাপকে সেজদা করা ওজেলা লোহম বিল গদু ওয়াল আসাল আর তাদের ছায়াগুলিও আল্লাহ পাককে সেজদা করে অর্থাৎ আল্লাপাক যেভাবে ছায়াকে ফেলেন সেইভাবে ছায়াগুলি পড়ে মহান আল্লাহ ইরশাদ করেছেন কুলমার রবুসামাওয়িওয়াল আর্দকুল কুলিল্লাহ قل افات تغزو من دونه اولی لا یملكون لانفسهم منفعه ولا ضرا قل هل يستوی الاعمى والبصیر ام هل تستوی ظلمات والنور ام جعل لله شرکا خلقوك خلق فتشابه الخلق اليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار মহান الله ارشاد করছেন আসমান এবং জমিনের প্রতিপালক কি? কউলিল্লাহ হে নবী আল্লাহ যেমন মক্কার মুশেকরা বলতো নবী করিম সাল্লাহামকে আল্লাহ বলছেন এখানে যে তুমি বলো যে আসমান জমিনের প্রতিপালক কে পালন কর্তা কে সৃষ্টি কর্তা কে হে নবী তুমি বলে দাও ঘোষণা করে দাও যে একমাত্র আল্লাহ বলে দাও আফা আত্মাউলিয়া তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসব পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছ সব উপাস্য তোমরা গ্রহণ করেছো তারা নিজেদেরও লাভ সাধন করতে পারে না আর ক্ষতি সাধনও করতে পারে না নিজেরা নিজের লাভবানও হইতে পারে না নিজের উপকার করতে পারে না আর নিজের ক্ষয় ক্ষতি করতে পারে না বা নিজের ক্ষতি থেকে যে রক্ষা করবো আর নিজেকে এরও তাদের কাছে ক্ষমতা নেই কুলহালিয়াস্তাবিল আমল বাসি হে নয় বলে দাও তাহলে অন্ধ এবং চোখোয়ালা কি সমান হতে পারে আম আমহ তাস্তাবিলুমা তোয়ান্নূর আর কি না কি অন্ধকার আর আলো সমান হতে পারে কখনো সমান হতে পারে না সেই রকম ইমান আর কুফুরি সমান হতে পারে না তো হিদ আল্লাহর একত্র এবং শির বহুত্ববাদ সমান হতে পারে না আমজা আলুল্লাহ সোরাকা নাকি তারা পাকের অংশী সাব্যস্ত করেছে খালাকুক খালকে হি তারা কি সৃষ্টি করেছে আল্লাহর মতো সৃষ্টি আল্লাপাক যেমন সব কিছুর সৃষ্টিকর্তা তারা যে সবকে উপাস্য বানিয়েছে এ সব কি কোনো কিছু সৃষ্টি করেছে কোনো কিছুই সৃষ্টি করেনি নাকি তাদের ধারণা যে এসব কোনো কিছু সৃষ্টি করেছে ফাতাসা বাহাল খালক আলি হিম যার কারণে সৃষ্টি তাদের কাছে সমান মনে হয়েছে মনে হচ্ছে যে সমান আল্লাহ যেমন সৃষ্টি করেছে রাও তেমন সৃষ্টি করেছে এইরকম কী তাদের ওপর অস্পষ্টতা বিরাজ করছে কুল হে নাবি বলে দাও আল্লাহ খালেকুল্লে সেই আল্লাহ পাক প্রত্যেক বস্তুর সৃষ্টিকারী তার সাথে তার সৃষ্টিতে তার রেজিক দেওয়ায় তার সার্বভৌমত্বে কোন রকমের তার এবাদত বন্দিগিতে কোন রকমের অংশীদার নেই ওয়াহু আল ওয়াহেদুল কাহার এবং তিনি হচ্ছেন এক ও একক আর তিনি হচ্ছেন মহা প্রতাপশালী আল্লাপাকের স্বাদ করেছেন আনজালা মিনাসামাই মা আনফা আল্লাউদিয়াত বেকাদারিহা ফাহতামালা সাইল ও রাবিয়া। রিয়া পাক আকাশ থেকে পানি বর্ষণ করেছেন ফাঁসা আল আউদিয়াতুন বেকাদারিহা সুতরাং উপত্যকাগুলি পরিমিতভাবে প্লাবিত হয়েছে যখন পানি বর্ষণ হয় তারপরে যেসব উপত্যকা রয়েছে নিচু এলাকা রয়েছে সেগুলি ভর্তি হয়ে যায় পরিমিতভাবে ফাহতামালা সাইল জাবাদান রাবিয়া যার ফলে প্লাবনে উপরিভাগে ফেনা জমে উঠে দেখা যায় যে প্লাবনে ওপরে যে পানির ওপর রয়েছে সে পানির ওপরে ফেনা ভেসে থাকে অমিমায়ুকে দুন আলিহে ফিন্নার ইব গাহিলিয়াত মাতাইন জাবাদু মিস লহু আর যেসবের ওপর তারা আগুন জ্বালিয়ে থাকে ফিন্নারে আর যেসব জিনিসকে তারা জ্বালিয়ে থাকে আগুনে ইবতে গাহিলিয়াতন অলংকার তৈরি করার জন্য আও মাতায়ন অথবা কোনো অন্যরকমের আসবাবপত্র তৈরি করার জন্য কোন অস্ত্র কোন কিছু তৈরি করার জন্য জাবাদুমিস লহু অনুরূপ সেখানেও ফেনা হয়ে থাকে যখন কেনুকুচেক পোড়াই তখন তাতেও ফেনা হয়ে থাকে কাজালে কে আজ রেবুল্লাহুল হাক্কাওয়াল বাতেল এইভাবে আল্লাহ ফকরব্বুল আলামিন। হক এবং বাতিলের দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন যে হক আর যেটা বসে থাকে আর আফেনার মতো উদাহরণ হচ্ছে বাতিলের যেটা নিশ্চিন্ন হয়ে যায় ফাম মজাবাদ ও ফয়াজ হাবুজুফান পক্ষান্তরে যে ফেনা ফেনা খরকুটে ওর মতো উড়ে চলে যায় ফেনা খরকুটে যেমন ভেসে চলে যাও ওই রকমই ভেসে চলে যায় ও আমা মানুষের জন্য উপকারী ইমান সৎ আমল এগুলি হচ্ছে উপকারী ফায়াম কোসফিল আর এটা পৃথিবীতে স্থিতিশীল হয় কাজালে কাজরে বোল্লাহুল আমসাল এইভাবে আল্লাহ ফকরবুল আলমিন দৃষ্টান্ত মানব জাতির জন্য বর্ণনা করে থাকেন লিল্লিয়মুল অব ইস আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরা যারা ইস্তা যা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দিয়েছে আল্লাহ পাক তার এবাদত বন্দিকে জন্য ডাক দিয়েছেন অবুদ্ধ রব্বাকুম বলে সেই ডাকে সাড়া দিয়েছে আলহুসনা তাদের জন্য কল্যাণ রয়েছে তাদের জন্য জান্নাত রয়েছে সার্বিক মঙ্গল রয়েছে জি নালামা জি বোলাহু আর যারা আল্লাপাকের ডাকে সাড়া দেয়নি তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লাউ আনাহ মাহফিল আর জামিয়া পৃথিবীতে যা কিছু আছে সেসবের যদি তারা মালিক হয়ে যেতে পারি অমিস লাভ এবং এর মতো আরও অনুরূপে এতটা আর যদি তারা মালিক হয়ে যেতে পারে লাফতাদাও বেহি তাহলে তা দিয়েও নিজেকে মুক্ত করার চেষ্টা করবে নিজের মুক্তিপন হিসাবে আল্লাহর দরবারে কেয়ামতের দিনে পেশ করতে চাইবে কিন্তু সেখানে তাদের কাছে কিছুই থাকবে না লা আল্লাহন পাল্লা খোল্লা তুনওয়ালা সাফা না সেখানে ব্যবসা থাকবে যে কোনো ধন সম্পদ থাকবে আর না কোনো বন্ধুত্ব থাকবে না কারো সুপারিশ চলবে অন্যায়িকারীদের জন্য কাফিরদের জন্য উলায়ক আলহসু উল হিসাব এদের জন্যই রয়েছে বড়ই হিসাব খারাপ খারাপ হিসাব তাদের রয়েছে অমা ওম জাহান্নাম এবং এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম অস আল মেহাদ এবং জাহান্নাম তাদের নিকৃষ্ট ঠিকানা এখানে আমার তফসির আজকে শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন আল্লাহাক আমাদেরকে যেন জাহ্নাতুল ফিরদস দান করেন সুহান রব্বিক রবিলজাতামসিফুল আসসালাম আলমুরসলীম আলহামদুলিল্লাহ রবিল আলমিন বার্তা পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর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 হাজার হাজার আমেরিকানদের ইসলাম ইউরোপিয়ানদের কোন ইসলামি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে Beast TV